বাংলা মানবতা সমাধান বংাসের র দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে ওয়েলকাম করছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের হকামুল কোরআনের আলোচনা আমাদের এই ডিসকাশন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার প্রত্যাশায় যারা আমরা একত্রিত হয়েছি রব্লা আলমিন আল্লাহআলা যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন আলামিন। আমার ভাইয়েরা আলোচনা চলছে যে আল্লাহ তহ সের গোনা মাফ করেন না যেটা কোরআনুল করিমে সুর আসার ফোর আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুফানা বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا নিশ্চয় আল্লাহ মাফ করেন না যদি তার সঙ্গে শিরক করা হয় আর তিনি মাফ করেন এ ছাড়া যা আছে জার জান্নাত তিনি চান and নিশ্চয় যে আল্লাহর সঙ্গে শিরক করে সে বড় ধরনের গুনাহ করে এখন এর আগে আমরা শিরকের আলোচনা করেছি আলোচনা লম্বা এখন কথা হলো গিয়ে মুশ্রিকদের কি তাহলে কোনোই উপায় নাই তাহলে মুশরিকরা তাদের জীবনকে পরিবর্তন করবে কি করে জীবনকে পরিবর্তন করার একমাত্র পথ হল শির কি পথকে ছেড়ে দিয়ে আবার নতুনভাবে ইমান আনা নতুনভাবে ইসলামের রূপ মধ্যে দাখিল হওয়া এবং এর এরপরে শির আর জীবনে না করা সেটা অনেকটা নতুনভাবে ইসলাম গ্রহণ করার মতোই মুসরিকদের কিন্তু ইসলাম গ্রহণ করার সুযোগ আছে যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলিম মনে করে কলিমাও পড়ে কিন্তু শিরকের মধ্যে লিপ্ত সেটাকে রিয়ালাইজ করতে হবে এই সির্ক বন্ধ করে দিতে হবে আল্লাহর কাছে তবা করতে হবে আর তাটাই হলো তার নতুনভাবে আবার মুসলমান হওয়া স্বামী এজন্য ওয়ে আউট তো অবশ্যই আছে আল্লাহ রবুল্লা আলমিন কোনো জিনিসকে এমন রেখে দেন না যে এর থেকে আর কোনো ওয়ে আউট নাই এখান থেকে না যাতের আর কোনো উপায় নাই অনেক মানুষ সারা জীবন শির করেছে জীবনের শেষ সময় এসে তবা করেছে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ অনেককে কবল করেছে কাজেই ওয়ে আউট অবশ্যই আছে গত এপিসডে আপনাদের খেদ মতে আমি আলোচনা করছিলাম আল্লা নবী এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিস অলরেডি বুখারি এবং মুসলিমের হাদিস আল্লাহ নবী বলেছেন জুলুম তিন ধরনের এক জুলুম যেটা আল্লাহ সফল কোনো সময় মাফ করেন না সেই জুলুমটা হল সিরকের জুলুম যেমন সুরা লোকমানের মধ্যে লোকমান আর একটাকে আল্লাহ রবাহিন মাফ করে দেন সেটা হলো বান্দা যদি নিজের উপরে কোনো জুলুম করে এবং এটা আল্লাহর সঙ্গে রিলেটেড কেউ নামাজ কামাই দিয়েছে রোজা কামাই দিয়েছে এবার আল্লাহর কাছে তহবা করেছে কেউ নিজে নিজেকে অ্যাবিউজ করেছে কোন ধরনের দুর্ব্যবহার করেছে নিজের সঙ্গে যেটা আল্লাহ অপছন্দ করেন আল্লাহর কাছে তবা করেছে কিন্তু এখানে অন্য কেউ জড়িত না আর জুলমুল লায়াত্রাহ আবাদা যেই জুলুমটাকে আল্লাহ ছাড়বেন না এটা হলো জুলমুল এ বাদ ফিম আবাই এক বান্দা আর বান্দার সঙ্গে উপরে জুলুম করেছে আর এই জুলুমটা যতক্ষণ পর্যন্ত না ওই বান্দার হক ফেরত দেওয়া হয় এতক্ষণ পর্যন্ত মাফ করে দিবেন এক্সেপ্ট দুটো জিনিস ইরুলান অবস্থায় মারা যায় কাফের রেমনি অনেকে এটাই সাধারণত হয়ে থাকে মুশরিকরা কাফের কাফেররা মুশরিক একটা হলে আর একটা করে। প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে তার নিজের গ্রাস নিজের হিংসা নিজের মনের মধ্যে যে খব এটাকে মেটানোর জন্য একজন মুমিনকে গুলি করে মারলো পিটায় মারল বিস খায় যেভাবে হোক মারল দুনিয়া থেকে বিদায় করে দিল কারণ হলো আল্লাহ নিজেই বলেছেন যে কোনো মমিনকে ইচ্ছা করে স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় অন্য কোনো মমিনকে যে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম জাহান্নাম এবং জাহান্নাম অন্য কোনো ভালো ঠিকানা তার জন্য নাই এসেছে রসুল ইন জনা সারক কুল তু ইন জনা সারক তিনি হাদিস বনোনে কুদ্ছেন যে الله. أكبر আল্লাহর যে বান্দা অথবা বান্দি লাহা সঙ্গে বলেছিল এবং এর উপরে গিয়েছিল যদি কেউ বলে থাকে আর এর উপরে তার ইন্তেকাল হয়ে থাকে এর উপরে সে মারা গিয়ে থাকে জাননা সে জান্নাতে প্রবেশ করবে তখন আবুজার রাধি মনে করলেন অনেকে তো বলে চুরি করে জেনা করে ডাকাতি করে অসুবিধা করে এই করে সেই করে তার কি হবে তখন আবু বলছে এরপর যদি সে জেনা করে বা চুরি করে তাহকে সে জান্নাতে যাবে আল্লাহ নবী বললেন হ্যাঁ যাবে যদিও সে জেনা করে অথবা চুরি করে আবুজার বললেন আমি অবাক হয়ে বললেন ওয়া ইনজানা ওয়া ইনসারক যদিও জেনা করে চুরি করে তারপরও সে জান্নাতে যাবে আল্লাহ নবী থার্ড টাইম বললেন ওয়া ইনজান যদিও জেনা করে চুরি করে তাও সে যাবে চতুর্থ বারে আল্লাহ হলেও হয়ে যায় যদি মাটি লেগে যায় তাও সে যাবে এই হাদিস শুনে আমরা যেন রিলাক্স হয়ে না যায় যে ও তো আল্লাহ তো ছোটবেলায় মক্তবে বলছিলাম পড়ছিলাম মুখস্থ আছে এখন জেনা করি চুরি করি মারা মারি কাটি খাই যা করি তার জান্নাতে তো একদিন না একদিন আমি যাব চলেই তো যাব বিষয়টা এরকম না আসলে ওলামাইকেরাম এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ এটা ঠিক যদি এখলাসের সঙ্গে ইমানের ঘোষণা কেউ দেয় রেসালাতের ঘোষণা কেউ দেয় তাহলে সে জান্নাতে একদিন না একদিন যাবে তবে তার জেনার জন্য চুরির জন্য অন্য অন্য অপরাধের জন্য অন্য মিস্টেকের জন্য আল্লাহ জানাতে যাওয়া এখন যখন আপনি হাজত খাটলেন জেল খাটলেন আরও কত কিছু করলেন এরপরে গেলেন তখন তো কষ্ট করতে করতে করতে করতে করতে তখন আপনি তো জান্নাতের মজায় হারিয়ে ফেলবেন এরপরে গিয়ে আপনি জান্নাতে যাবেন। জান্েন এই মতামত ওলামাইল এটা যে এরকম যারা ইমানের ঘোষণা দিয়েছে ঘোষণা দিয়েছে। তারপরে কবিরা গুণা করেছে এই কবিরা গুনা থেকে যদি তারা তবা করে তাহলে তো আল্লাহ রবাহ আলমিন এগুলোকে মাফ করে দিবেন তোর কন্ডিশন যেগুলো আছে আর তবা না করে যদি মারা যায় তারপরে একদিন না একদিন সে জান্নাতে যাবে এর আগে মাসাল্লাহ আপনাদেরকে বলেছিলাম মনে হয় আপনাদের অনেকের মনে থাকবে মুসলমানদের মধ্যে যারা কবিরা গুণা করে তারা কি ইসলাম থেকে বের হয়ে যায় নাকি ইসলামের মধ্যে থাকে তারা কি জাহান্নামেই যাবে নাকি জান্নাতে যেতে পারবে এবার তিন মত আহল সুন তল্ জামা আমরা যারা আমাদের মতামত হলো মানুষ কবিরা গুণা করলে ইসলাম থেকে বের হয়ে যায় না স্টিল ইসলামের মধ্যে থাকে মূল কথা হলো যদি ইমান মূল থাকে এবং আল্লাহর সঙ্গে যদি শেরিক না করে অন্য কবিরা গুনা করে যদি কেউ কেয়ামতে যায় কবিরা গুনার সাজা শেষ হওয়ার পরে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে মাফ করে আশা করা যায় জান্নাতে দিবে কিন্তু যদি কেউ শির করে আল্লাহর কাছে যায় তারাক তু শিরকাহু। আল্লাহ সুভায় না হুয়া তা কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকেও ছেড়ে দিবেন শির কেউ ছেড়ে দিবেন আল্লাহ তাকে কোনো জায়গায় করে দিবেন না এই জন্য শির করে যদি আমরা আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে গিয়ে হাজির হই না জাতের কোনো আশা আমাদের নাই আমার ভাইরা সির্ক থেকে আমরা বাঁচি সির্ক সম্পর্কে আমরা আরও কথা বলবো। তবে এখন না খানিক্ষণের বিরতির পরে আমাদের সময় হয়ে গেল আবার বিরতিতে যাওয়ার আমরা এখন কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি সি ওল অফ ইউসুন দ্য ব্রেক স্টেন্ট ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালাম আলাইকুম আহমতুল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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আরahkan হাদিস আন জাবিরিন قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ما الموجبتان؟ قال من مات لا يشرك بالله شيئا وجبت له الجنه ومن مات يشرك بالله شيئا وجبت له النار। একদম ভেরি ভেরি ক্লিয়ার হাদিস এর মধ্যে কোন আপনার আল্লাহ দুইটা একদম অবধারিত জিনিস অবিয়াজ জিনিস ক্লিয়ার জিনিস এবং দুই কাজের জন্য দুই জিনিস আপনার জরুরি হয়ে যায় ওই দুইটা জিনিসটা কি মুজিবান দুই জিনিস অজীব হয়ে যাবে কথা আপনি একটু দুটো ক্লিয়ার বাক্য বললেন যেই বাক্য দুটো ফয়সালা করে দেয় যে দুই গ্রুপের দল হলো জান্নাতি দল আর একদল একদল হলো ডানপন্থী লোক আগের লোক থাকবে পরের লোক থাকবে আর তারা এই ডানপন্থী মানুষ জান্নাতের পন্থী মানুষ আল্লা নবী আমাদের বলে দিলেন দুই গ্রুপের জন্য টোটালি সেপারেট হয়ে গেল যজন যোজন দূর হয়ে গেল ক্লিয়ার কাট এর মধ্যে কোনটি নাই কোনো আপনার অস্বচ্ছতা বলতে কিছু নাই ভেরি ভেরি ক্লিয়ার কি বললেন যাবে এখন বলবেন গুনা খাতা থাকলে কি হবে গুনা খাতা থাকলে সাজা হবে তারপরে জান্নাত আর যদি আল্লাহর হক হয় আল্লাহ মাফ করে দিবেন বান্দার হক হলে আপনি সাজা নিতে হবে এটা কন্ডিশন যেগুলো আছে তাহলে আর যে মারা যাবে আর আল্লাহ সুভানার সঙ্গে সে সিরিক করেছে মরার আগে তার জন্য জাহান নাম অজীব হয়ে যাবে যদি মরণের আগে তহবান হয় ভিন্ন কথা কিন্তু মরণের আগে তহবান হয় নাই এমনিই মারা গিয়েছে আল্লাহর সঙ্গে শরিক করে ডেফিনেটলি জাহান নামে চলে যেতে হবে অনেক মানুষ অনেক সময় তারা হয়তো এমনি কোনো শির করে নাই কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিনের ব্যাপারে তাদের কনফিউশন হয়ে যায় আল্লাহ না করো জীবনে বলা হয় ঠিক হোক অথবা দিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করার বিষয় আছে বলে থাকি কত বড় ইমাম আর তাফসির আল কবির বিশাল বিশাল পঁচিশ খণ্ডের তাফসির আসলে কাবীর তাফসির বিরাট তাফসির জীবনীতে বলা হয়ে থাকে যে উনি খুব অসুস্থ ছিলেন এতেকালের আগে এখন তিনি উজু করতেছেন তার মাইন্ড এর মধ্যে আল্লাহ ছিলেন ওনাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারেনি এখন ওনার মনে মনে একশো দলিল জানা ছিল আল্লাহ যে এক এখন শয়তান মনের মধ্যে এসে বসবাসা দিচ্ছে তিনি উজু করতেছেন বদনা থেকে পানি নিয়ে শয়তান সবগুলো দলিল কে সে এটাকে ইনভ্যালিড করে দিল সবগুলো দলিল জব হয়ে যাচ্ছে তার অশ্বাসের মধ্যে তখন বুঝলেন যে আসলে তো এটা শয়তানের অশোহা শয়তান কি চায় যে আমি মরার আগে মুশরিক হয়ে মরি আল্লাহ তো এক আল্লাহ তো কোনো শরিক নাই বিভিন্ন অশ্বসা শতান মনের মধ্যে দিয়ে দিচ্ছে ইমাম রাজের মতন এত বড় ইমামের কাছে এই কত বড় বুদ্ধিমান তাইলে চিন্তা করে দেখেন তার মাথায় কত বুদ্ধি ফেলছে আর বললেন আল্লাহ এটাই আমাদের কথা হতে হবে যে বিনা দলিলে আল্লাহ এক আল্লাহ এক এবং ওনলি ওয়ান আল্লাহ এক হওয়ার জন্য আল্লাহর তাহিদের জন্য আমাদের কোন দলিলের দরকার নাই doubt any evidence, Allah is alone. Hundreds, thousands evidence is available. But what we should have done, what we have said, no, we don't need any deleel. Allah is one and that's enough. Allah <laughs> kurnashwarikna ila sharika lahu wa bi thalika umirtu wa ana awwalul muslimin Balo, amar salahat, amar nusuk, amar ibadat আমার হাজ আমার কোরবানি আল্লাহ আল্লাহ যে আল্লাহর কোনো এটাই আমাকে আদেশ করা হয়েছে এটা আমি মেনে চলবো আর আমি প্রথম কাতারের মুসলমানদের অন্যতম সুফান আল্লাহ আল্লাহ সুফানা ছাড়েন নাই কোন কথায় আল্লাহ সুফহান রাখেন নাই আর আমরা যেন দেখেন অনেক সময় হয় কি ইসলামের উপরে যারা আমরা থাকি আমাদের মধ্যে গর্ব অহংকার অনেক সময় এমনভাবে এসে যায় যে আমরা নিজেরাও অনেক সময় সির করে বসি এমন সিরক ইনডাইরেক্ট সিরক আমরা বলে বসি আল্লাহ তোরে কোনোদিন দিন করবে না তার অর্থ হলো যে আমি মনে হয় আল্লাহ থেকে তিনি আবহরার কাছে এলেন এবং আবহরারা রাদি আল্লাহ তাকে বললেন যে দেখো ইয়ামামি, তুমি এমন কথা কোনো সময় কাউকে না বলো যে আল্লাহ তোমাকে মাফ করবে না আর আল্লাহ তোমাকে প্রবেশ করাবে না এরকম কথা যেন কাউকে না বলো তখন তিনি বললেন আমরা যখন একজন রেগে তখন তো আমরা একজন এরকম কথা সাধারণত আমরা বলে থাকি যে আল্লাহ তোরে মাফ করবে না আল্লাহ তোরে ক্ষমা করবে না আল্লাহ তোরে কোনোদিন জান্নাতে দিবে না এরকম কথাবার্তা আমরা রাগ হয়ে গুসা হয়ে তো বলি এরকম কথা তোমার খবরদার কোনো সময় বলবে না কেন বলবে না দুইজন লোক ছিল একজন আল্লাহর প্রচন্ড এ বাধাত বন্দী করতো আর একজন খালি সীমা লঙ্ঘন করতো কিন্তু দুইজনের মধ্যে আবার বন্ধুত্বের ভাব ছিল একজন আর একজন চিন্ত লেন ছিল যখন যে ব্যক্তি আল্লাহর ইবাদতে মুশগুল থাকে যদি তার বন্ধুকে দেখতো যে সে আল্লাহর নাফরমণির মধ্যে আছে তখন সে বলো এই বেটা থামো এত ওয়ান্নায় কাজ করো না এমন কি এবাদতারী লোকটা একদিন তাকে দেখলো আল্লাহ খুব বড় গুন করতেছে তুমি কি করতেছ থামো তখন সে লোকটা বলল খাল্লি বর্বী আবু আল্লাহ করার জন্য এবাদত করে লোকটা রেগে গিয়ে বলল যে আল্লাহ কসম করে বলি আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না যত বড় গুণা করতে আল্লাহ কোনো দিন করবে না আর অথবা কথা বলল যে আল্লাহ তোকে কোনো দিন না কোনো বান্দার এই কথা বলার হক নাই যে আল্লাহ তোকে কোনো দিন মাফ করবে কাজেই এরপরে দুইজনকে মারা যাওয়ার পরে দেখা গিয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই ইবাদতকারী বান্দার উপরে প্রচণ্ড অখুশি হয়েছেন আর ওই লোক সে মরার আগে তবা করেছে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন এই হাদিস দিয়ে বোঝা যায় আমরা কিন্তু এই দায়িত্ব কেউ আমরা নেওয়া উচিত না আমার ভাইয়েরা আমার বোনেরা আমরা যেন বলি আল্লাহ যেন তোকে হেদায়ত দেয় এই কথা যেন আমরা বলি আমরা আলোচনা করবো যারা এই আলোচনা আজকে আমাদের সাথে ছিলেন আল্লাহ যেন আলোচনা থেকে আমাদের সবাইকে ফায়দামন্দ হওয়ার তৌফিক দেন জাজাকুম্লাহ হুখরান